আলোচিত হবে পৃথিবীর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়া কিভাবে গোপন থেকে প্রকাশ্য পর্যায়ে উন্নীত হল এবং ক্রাইস্টের প্রতিক্রিয়া কেমন ছিল ক্রাইশের প্রতিক্রিয়া ছিল বহুমুখী আমরা সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা করেছি এক এক পর্যায়ে তারা এক একটি ব্যবস্থা নেয় প্রথমে তারা পাত্তাই দেয়নি তারপরে তারা ব্যঙ্গবদ্রুপ করেছে যখন এগুলোতে কাজ হলো না তারা চাপা চাপাচাপি করল নবীজিকে প্রলোভন দেখালো। যখন প্রলোভন দেখিয়ে তারা নবীজিকে কিনে নিতে পারল না নবীজি তার অবস্থান অন থাকলেন তখন তারা তাকে চ্যালেঞ্জ করল অলৌকিক কিছু পারফর্ম করার চ্যালেঞ্জ আল্লাহ কুরাইসের হাতের ননির পুতুল নন যে কুরাইসরা যা বলবে তিনি তাই করে দেখাবেন তাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষটির কাঁধে নবের দায়িত্ব দেয়া হয়েছিল সবচেয়ে সত্যবাদী মানুষটি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন তারা তাদের চোখের সামনে কোরআনকে নাজিল হতে দেখেছে এর পরেও তারা বিশ্বাস তো করেই নেই উল্টা হাসাহি করেছে নবীজিকে কষ্ট দিয়েছে এই ধরনের লোকদের তাদের ডিমান্ড অনুযায়ী মজিজা বা মিরাকুলাস কিছু দেখালেই যে তারা ইমান আনবে না সেটা আল্লাহ ভালো করে জানতেন বরং তারা মুজিজা দেখলে সেটাকে জাদু হিসেবে চালিয়ে দিত তবে হ্যাঁ এর পরেও আল্লা রসুল সাল্লা সাল্লামকে অনেকগুলো মুজিজা দেয়া হয়েছিল শেষ আলোচনায় আমরা পরে আসবো আল্লা রসুল সাল্লা আলহ্লামকে যখন চ্যালেঞ্জ করেও দমানো গেল না তখন তারা অত্যাচার নির্যাতন হত্যার পথ বেছে নিল গত পর্বে আমরা কোরাইশদের ছয়টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে চাপ প্রয়োগ অপমান চরিত্র হননের চেষ্টা ইসলামের বার্তাকে বিকৃত করা ও উৎসাহ অটানো রসুলুল্লা সাল্লু আলাইস্লামের সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা এবং সব শেষে ব্যঙ্গবিদ্রুপ এই পর্বে আমরা শুরু করব সাত নম্বর থেকে সেটি হচ্ছে প্রলোভন এবং চ্যালেঞ্জ এই ঘটনাটি বর্ণনা করেছেন ইবেন আব্বাস কোরআশ নেতারা কারবার পাশে মিলিত হল বলল আমরা সব রকম উপায়ে তাকে যুক্তিতর্ক দিয়ে বোঝাব সে যেন কোনো আপত্তি করতে না পারে এরপর তারা রসুল্লা সাল্লুআসাল্লামকে ডেকে পাঠাল নবিজির মনে বড় আশা কুরাইশা ইসলাম গ্রহণ করবে তিনি তাদের ভালোটাই চাইতেন তাদের ব্যাপারে পজিটিভ ছিলেন তাদের ডাক খুব খুশি হলেন ভাবলেন হয়তো তাদের মন বদলেছে হয়তো তারা ইসলামের প্রতি একটু নরম হয়েছে নবীজি ছুটতে ছুটতে হাজির হলেন তারা বলল দেখো মোহাম্মদ তোমার সাথে মিটমাট করার উদ্দেশ্যেই আমরা তোমাকে ডেকে পাঠিয়েছি তাদের বক্তব্য শুরুটা এমনই ছিল সুন্দর আশা জাগা নেওয়া কিন্তু একটু পরেই তারা গাজালা করা কথাবার্তা শুরু করলো। তারা বলল আল্লাহর কসম তুমি যা করলে আর কোনো আরব লোক তার কমের জন্য তোমার মতো এত যন্ত্রণা আনেনি বাপ দাদার বিরোধিতা আমাদের ধর্মের সমালোচনা আমাদের রীতিনীতি নিয়ে উপহাস দেব দেবীকে অভিশাপ দেন সবই তুমি করেছ আমাদের সমাজটাকে বিভক্ত করে ফেলেছ তুমি তোমার সাথে আমাদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য আমাদের অপ্রিয় কোনো কাজ করতে বাদ রাখো এই কথাগুলো বলে নবীজি সাল্লা আলিয়া সাল্লামকে মানসিকভাবে কিছুটা দুর্বল করাই ছিল তাদের উদ্দেশ্য নবীজি তাদেরকে কিসের দিকে আহ্বান করেছেন সে ব্যাপারে তারা কোনো কথাই বলল না নবীজি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন সেসব নিয়ে তারা কোনো আলোচনাতেই গেল না নবীজির দাওয়াত দাওয়াতের বিষয়বস্তু নিয়ে তারা কোনো কথা বলতেই আগ্রহী ছিল না কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে কেননা নবীজি তাদেরকে আহ্বান করেছিলেন সত্যের দিকে তিনি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেছিলেন মন্দ কাজগুলো বর্জন করতে বলেছিলেন তিনি তাদের গোত্রীয় গৌড়ামি ছেড়ে ইমানের কাতারে সামিল হবার আহ্বান জানাচ্ছিলেন একজন সৎ বুদ্ধিমান মানুষ নবীজির এই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারে না কিন্তু রাজনীতিবিদরা জানে কিভাবে একটি সত্য ও সুন্দর আহ্বানকে প্রত্যাখ্যান করতে হয় আর এই প্রত্যাখ্যান এই অস্বীকার এমনভাবে করা চাই যেন দায়ী বা আহ্বানকারীকে মনে হবে দোষী আর বাকি সবাই নির্দোষ তাও হেয়িদের আহ্বান মানেই সমাজে কাপন সৃষ্টি হবে একদল মানুষের ঘুম হারাম হয়ে যাবে কারণ তাও হেয়ীদের আহ্বান মেনে নিলে তারা সমাজে যা খুশি তা করতে পারবে না নিজেদের খুশি মতো সমাজ চালাতে পারবে না নিজেদের লাইফস্টাইল তারা বদলাতে চায় না নিজেদের স্বার্থে আঘাত হানবে আর এ কারণে তারা তাওদের বার্তাবাহককে সমাজের সামনে নেগেটিভ ভাবে উপস্থাপন করতে চায় সবার সামনে দেখাতে চায় যত সমস্যার মূল হল এই ইসলাম এই স্ট্র্যাটেজি একটা ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি ফির আউন ও তার মন্ত্রী পরিষদ এই স্ট্র্যাটেজি ব্যবহার করেছে তারা মুসা আল্লাহ সালামের ব্যাপারে বলেছিল মূসা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় অর্থাৎ এখনকার পরিভাষায় মুসা হলো একটা সন্ত্রাসী তারা বলেছিল মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায় অথচ মুসা ফিরাউনকে বলেছিল সে যেন তার অত্যাচার নিপীড়ন বন্ধ করে এটার নাম ফিরাউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ মুসা আলাইসাল্লাম তাদেরকে তাওহেইদের আহ্বান করেছিলেন সেটাকে তারা প্রচার করলো মুসা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় বা এখনকার ভাষায় বললেই এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায় কোরাইশাও একই কাজ করলো। এই মজলিসের গল্পটাকে তারা এমনভাবে সাজাল যেন আজকের এই বিভক্তি দ্বন্দ্ব শত্রুতা সবকিছুর জন্য মুহাম্মদ দায়ী মুহাম্মদ সমস্ত ঝামেলার মূল মুহাম্মাদের দাওয়াতের কারণে আজকে মক্কায় যত অশান্তি শুধু দায়ী নয় তারা এসব কথার মাঝে মিথ্যা কথাও ঢুকিয়ে দিল তারা বলল মুহাম্মদ আমাদের দেব দেবীদের অপমান করেছে আসলে নবীজি সাল্লাই কখনোই কুরাইসদের দেবদেবীদের গালিগালাজ করেননি তিনি সত্য কথাটাই বলেছেন এই দেবদেবীদের কোনো ক্ষমতা নেই এরা মাটির মূর্তিমাত্র কিন্তু এই আহ্বানকে তারা চালিয়ে দিল অপমান ও সমালোচনা বলে দুঃখজনক বিষয় হল এমন আচরণ আমাদের মুসলিম সমাজেও আমরা দেখি আমাদের সময় যখন কাউকে বলা হয় এই কাজটা হারাম তুমি ছেড়ে দাও তখন সে যেন অফেন্ডেড হয়ে যায় অপমানিত বোধ করে অথচ ভালো কথা হিসেবেই এই কথাটি বলা কাউকে যদি সালাট পড়তে বলা হয় তখন সে এমন একটা ভাব দেখায় যে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলানো হচ্ছে অথচ কাউকে ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা এটা তারই ভালোর জন্য কিন্তু সে বিষয়টিকে মানুষ এড়িয়ে যায় কারণ তারা কথাগুলো শুনতে চায় না তারা নবীজিকে দায়ী করলো সমাজের বিভক্তি সৃষ্টির জন্য অথচ কেন এই বিভক্তি সৃষ্টি কোন বিষয় কেন্দ্র করে এই বিভক্তি সেটা নিয়ে কোরসদের কোনো মাথা ব্যথা নেই এই বিভক্তি সত্য আর মিথ্যার বিভক্তি হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব আল্লাহ রুসুসাল্লাম আলহি আসাল্লাম তাদেরকে সত্য এবং কল্যাণের দিকে আহ্বান করেছেন সেজন্য কোনো বিভক্তি আর দ্বন্দ্ব তৈরি হচ্ছে না বরং বিভক্তি আর দ্বন্দ্ব তৈরি হচ্ছিল কারণ তারা এই সত্যকে অস্বীকার করছে এবং মিথ্যাকে আঁকড়ে ধরছে কিন্তু কোরআশে তারা এমন একটি আবহাওয়া তৈরি করল যেন নবীজি সব সমস্যার মূল যাই হোক এই কথাগুলো মূলত নবীজি সাল্লা আলহামকে ব্যাকফুটে ঠেলে দিতে চাইল যখন একজন মানসিকভাবে কিছুরা দুর্বল অবস্থায় থাকে তখনই তাকে প্রলোভন দেখানো সঠিক সময় কোরাইশা তাই করল সমস্ত দোষ রসুল্লা সাল্লা আলাইস্লামের কাঁধে চাপিয়ে তারা এবার তাকে লোভ দেখালো। বলল মোহাম্মদ অর্থের আশাতেই যদি তুমি এই বাণী প্রচার করে থাকো তাহলে আমরা তোমার জন্য যত লাগে সম্পদের ব্যবস্থা করে দেব তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে বৃত্তশালী বানিয়ে দেব তুমি যদি ক্ষমতার আশায় এই ধর্ম নিয়ে এসে থাকো তাহলে তোমাকে আমাদের মধ্যে রাজা হিসেবে বেছে নিতে পারি আর তুমি যদি নারীর লোভে হিসেবে কাজ করে থাকো তাহলে আমরা তোমার জন্য কোরাইশের সবচেয়ে সেরা ১০ নারীকে বাছাই করে আনব এরপর তাদের প্রত্যেককে তোমার সাথে বিয়ে দেব যদি তোমার ওপর শয়তান ভর করে থাকে তাহলে আমরা তোমার সুস্থতার জন্য যা কিছু করা লাগে ব্যয় করব। এমনকি যদি তাতে আমাদের সমস্ত সম্পদ দিয়ে দিতে হয় তাও দেব আমাদেরকে শুধু বলো তুমি কি চাও রসুল্লাম জবাবে শান্ত কণ্ঠে বললেন তোমরা যা কিছুই বলেছ তার কিছুই আমি চাই না অর্থ করি মান মর্যাদা কিংবা তোমাদের উপর ক্ষমতা লাভের আশায় তোমাদের কাছে ইসলামের বার্তা নিয়ে আসিনি আল্লাহ তোমাদের কাছে আমাকে একজন রসুল হিসেবে প্রেরণ করেছেন তিনি আমার উপর তার কিতাব অবতীর্ণ করেছেন এবং আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দিতে ও সতর্ক করতে আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি মাত্র তোমাদেরকে পরামর্শ দিয়েছি যে যা আমি তোমাদের কাছে হাজির করলাম তোমরা তা গ্রহণ করে নিলে তোমাদের জন্যই মঙ্গলজনক এই দুনিয়া ও আখিরাতে দুই জায়গাতেই আর যদি তোমরা তা প্রত্যাখ্যান করো তাহলে আমি আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব যতক্ষণ না তিনি আমার এবং তোমাদের মাঝে ফয়সালা করে দেন এটুকু বলে নবিজি থামলেন খুব অল্প কিছু কথা কিন্তু পাহাড়ের চাইতেও যেন ভারি আর দৃঢ় নবীজির এই কথায় তারা যা বোঝার বুঝে গেল নবিজি এক কথায় তাদের প্রলোভনে না করে দিতে পারতেন কিন্তু এই ভরা মজলিসে সবার সামনে ইসলামকে উপস্থাপন করার সুযোগ তিনি ছাড়লেন না তাই শুধু না না বলে তিনি সবার সামনে উপস্থাপন করলেন তার আসল উদ্দেশ্য কেন তিনি এসেছেন কে তাকে পাঠিয়েছে তিনি তাদের কিসের দিকে আহ্বান করেছেন তিনি তাদের স্পষ্ট স্পষ্টভাবে এক কথায় বুঝিয়ে দিলেন ইসলামের এই আহ্বানের সাথে টাকা পয়সার কোনো বিষয় নেই দুনিয়াবি কোনো লাভের আশায় তিনি তাদেরকে তাদের বাপ দাদার ধর্ম ছাড়তে বলেননি না তিনি চেয়েছিলেন ক্ষমতা না তিনি চেয়েছেন টাকা যদি ক্ষমতা আর টাকাই উদ্দেশ্য হতো আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম চাইলে আরব জাতীয়তাবাদকে পুঁজি করে রোমান আর পারস্যের বিরুদ্ধে সমগ্র আরবকে এক করতে পারতেন সত্যি বলতে সে যোগ্যতা তার ছিল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 কোরআশরা ছিল দুনিয়াদার লোক একজন মানুষের আদর্শিক বিশ্বাস যে তার ব্যক্তিগত আরাম আয়স আর টাকা পয়সার উপর প্রাধান্য পেতে পারে সে ধারণা তাদের ছিল না। বোঝার জন্য আমাদের আমাদের দিকে একটু সমাজে ব্যাংকের বিশাল কিছু মনে করা হয়। কারণ ব্যাংকের চাকরি মানেই হাই স্যালারি হম্বিতম্বি ঢাকা শহরে ফ্ল্যাট বানানো কয়েক বছরের ব্যাপার মাত্র কিন্তু কেউ যখন ইসলামের খাতিরে ব্যাংকের চাকরি ছেড়ে দেয় কিংবা ব্যাংক সেক্টরে না ঢোকার সিদ্ধান্ত নেয় তখন একদল লোক চোখ কপালে তোলে আরে পাগল নাকি তুমি এত টাকা চাকরি কেউ ছাড়ে আসলে লোকগুলো ইমান কি জিনিস তা বোঝে না তারা বোঝে না এই জীবনের পরেও আরেকটি জীবন আছে আর সেই জীবনেই আসল জীবন যাই হোক প্রসঙ্গে ফেরা যাক কোরাইশরা ভেবেছিল রসুল্লাহ সাল্লাইকে দুনিয়াবী প্রলোভন দেখিয়ে কিনে নেয়া যাবে তারা তাদের ছুলি থেকে বেস্ট অফারটাই তাকে ছুড়ে দিচ্ছিল টাকা ক্ষমতা নারী একজন পুরুষের দুর্বলতা এসবকে ঘিরেই আল্লাহুল সাল্লা এক কথায় সব ফিরিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন তাকে শুধু এসব নয় পুরো বিশ্বের রাজত্ব দিলেও তার মিশন থেকে এক চুল নড়বেন না কোরাইশরা যা বোঝার তা বুঝে গেল তার বুঝলো মুহাম্মদ সাল্লা আলাইস্লামকে আর কোনো অফার দিয়ে লাভ নেই তাই তারা এখন তাকে চ্যালেঞ্জ করল এমন সব চ্যালেঞ্জ ছড়ে দিল যার দাবি মেটানো ব্যক্তি মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের পক্ষে সম্ভব নয় আল্লাহ চাইলে এর সবই করতে পারতেন কিন্তু এই সব দুনিয়াদার লোভী লোক যারা শুধুমাত্র তর্কে জেতার জন্য মিথ্যার উপর টিকে থাকার জন্য চ্যালেঞ্জ করে তাদের আব্দার আল্লাহ তালা রাখেননি। কোরাইশা বলল তুমি যদি আমাদের কোনো প্রস্তাবই মানতে না চাও তাহলে শুনে নাও আমাদের দেশ অনেক সংকীর্ণ আমরা খুবই দরিদ্র আর আমাদের জীবনযাত্রাও খুবই দুর্বিষহ এক কাজ করলে কেমন হয় যে রব তোমাকে পাঠিয়েছে তাকে গিয়ে তুমি একটু বলো সে যেন এই পর্বতগুলো সরিয়ে নেয় এগুলোকে মাটির সাথে মিশিয়ে সমতল করে একটু ফাঁকা স্থান তৈরি করে দিলে চলবে। আর তুমি এটা কেন তাকে বলছো না মক্কার মধ্যে কয়েকটি নদী প্রবাহিত করে দিতে যেমন করে সিরিয়া আর ইরাক নদী আছে সেরকম আমরাও তো অন্যদের মতো নদী চাই আর হ্যাঁ আরেকটা ব্যাপার আমরা চাই যে তুমি তোমার রবের কাছে গিয়ে বলো সে যেন আমাদের কয়েকজন পূর্বপুরুষকে মৃত্যু থেকে জীবিত করে দেয় কোসাইবিন কলবে প্রাণ ফিরিয়ে নে কিন্তু তিনি তো অনেক জ্ঞানী লোক ছিলেন তাকে জিজ্ঞেস করব তুমি যা বলছ তা সত্য নাকি মিথ্যা মোহাম্মদ তুমি যদি এটুকু করতে পারো আর আমাদের বাপদাদারা যদি তোমার কথা মেনে নেয় তাহলে আমরা তোমাকে অনুসরণ করব লক্ষণীয় হচ্ছে কোরআসদের ভাষা এই কথাগুলো যতটানা চ্যালেঞ্জের ভাষা তার চাইতেও বেশি হল বিদ্রুপের ভাষা তারা নবীজিকে সেটায়া করছিল তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে এসব কথা বলে আটকান এ কারণে আমাকে পাঠানো হয়নি আমি কেবল সেটাই এনেছি যা সহকারে তিনি আমাকে প্রেরণ করেছেন আমার তোমাদেরকে যা জানানোর ছিল তা জানিয়েছি যদি তোমরা তা গ্রহণ করো তাহলে তা তোমাদের জন্যই কল্যাণ কর এই দুনিয়া এবং আখিরাতে আর যদি তা তোমরা করো তাহলে অবশ্যই আমাকে ধৈর্য সহকারে আল্লাহর আদেশের অপেক্ষায় থাকতে হবে যেন তিনি আমাদের মধ্যে বিচার করে দেন আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম যদি মিথ্যা নবী হতেন তিনি বাহাদুরি দেখানোর জন্য অনেক কিছুই বলতে পারতেন কথার জাদুতে তাদের মন্ত্র মুগ্ধ করতে পারতেন কিন্তু না তিনি তাই বললেন যা সত্য আল্লাহ তাকে নদী তৈরি করার ক্ষমতা দেননি তাকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতাও দেননি সত্যি বলতে নবীর কাজ তো এগুলো নয় নবীর কাজ উম্মতের কাছে তাওহিদের বার্তাকে পৌঁছে দেয়া তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি দিকেই বারবার জোর দিচ্ছেন তা হলো তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুবস্মির ও মঞ্জির হিসেবে সুসংবাদ দাতা এবং সতর্ককারী কিন্তু কোরআশরা নাছড়বান্ধা তারা বিদ্রুপ করতেই থাকল হয়তো তারা রসুল্লাহ সাল্লা আলাইস্লামের নার্ভ টেস্ট করছিল হয়তো তারা রসুল্লাহ সাল্লা আলাইস্লকে খেপিয়ে দিতে চাইছিল ফিরা আউনের ক্ষেত্রে আমরা দেখেছি মুসা আল্লাহলামকে সে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল মুামকে সে বড় করেছে এই কথা বলে সেইসরা একই রকম কাজ করছিল তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লাহ অক্ষম এবং মিথ্যাবাদী হিসেবে তুলে ধরতে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এই কৌশল অবলম্বন করে আসছে সেটা হলো। দায়ীকে তার মূল আহ্বান থেকে সরিয়ে অন্য টপিকে ব্যস্ত করে ফেলা তাদেরকে যে বিষয় দিকে আহ্বান করা হচ্ছে সে বিষয় থেকে সরিয়ে অন্যদিকে ফোকাস করা দায়ীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা দায়ের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা কোরাইশটা বলল আচ্ছা তাহলে এক কাজ কর তুমি তোমার রবকে বলো একজন ফেরেস্তা পাঠাতে যে তোমার পক্ষে সাক্ষ্য দেবে তুমি যে সত্য বলছ আর তোমার রবকে বলো যেনত আমাদের জন্য কিছু বাগান খনি দান করে আর হ্যাঁ আর একটা কাজ করলে কেমন হয় তুমি তাকে বলো সে যেন প্রয়োজনটাও পূরণ করে দেয় কারণ আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের মতো করে জীবিকা মেটানোর চেষ্টা করছো তারা এই বলে উপহাস করছিল যে মোহাম্মদ সাল্লাইসাল্লাম যদি আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে থাকেন তাহলে তাকে কেন অন্য সবার মতো অর্থ উপার্জন করতে হচ্ছে তাই তারা বলছিল যে আল্লা কাছ থেকে ধনসম্পদ নিয়ে আসতে যেন তিনি যে আল্লাহর নিকটবর্তী বান্দা সে কথা প্রমাণিত হয় এখানে উল্লেখ্য কোরাইসছে সকল দাবি টাকা পয়সার সাথে সম্পর্কিত তাদের বদ্ধমূল ধারণা যার টাকা আছে সে আল্লাহর কাছের বান্দা যার ধনদৌলত নেই সে কি করে আল্লাহর বান্দা হয় ঘুরে ফিরে সেই সেকুলার মানসিকতা টাকাই সব দুনিয়াই সব তারা সব কিছু অর্থের বিচারে বিচার করে এমন কি নবীকেও যদি রসুল্লাহ সাল্লাম অনেক টাকা পয়সার মালিক হতেন হয়তো তারা এসব প্রশ্ন না করে বিনা দ্বিধায় তাকে মেনে নিত আসলে দুনিয়ার প্রতি লোভ ইসলাম পালনের প্রতি একটা বড় বাধা কোনো সন্দেহ নেই ইতিহাস এই বাস্তবতাকে বারবার বার সত্য প্রমাণ করে আরেকটি বিষয় হলো এই ধরনের ব্যঙ্গবিদ্রুপের পরে রসলার ধৈর্যস্যুতি হল না বা তিনি উত্তেজিত হলেন না তিনি তার লক্ষ্যের প্রতি নিবদ্ধ তিনি এসেছেন নবী হয়ে মানুষকে তাও হেঈদের দিকে আহ্বান করাই তার কাজ কাফিরদের দাবি দেওয়া মেনে নেওয়া তার উদ্দেশ্য নয় রসুল্লাহ সাল্লা তাই তাদের বাকুয়াস দাবি দেওয়ার একঠিরও কোন উত্তর দিলেন না তিনি আবার তাও হেদের দিকে ফিরে গেলেন আমি এসব কিছুই করব না আমি আমার রবের কাছে এসব জিনিস চাইতে যাব না এসব কারণে আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়নি আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার দিন প্রচারের জন্য যদি তোমরা আমার উপস্থাপিত বার্তা স্বীকার করে নাও তাহলে দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্যই লাভজনক আর যদি তোমরা তা অস্বীকার করো তাহলে আমি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আর আমি এই বিষয়টি আমার রবের হাতে ছেড়ে দিলাম যতক্ষণ না তিনি আমার ও তোমাদের মাঝে ফয়সলা করে দেন তারা বলল আচ্ছা ঠিক আছে তাহলে তোমার রবকে বলো তুমি আমাদেরকে যে শাস্তির প্রতিজ্ঞা করছো সেই শাস্তি প্রেরণ করতে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বললেন এটা আল্লাহর হাতে যদি তিনি চান তিনি তোমাদেরকে শাস্তি দিবেন। তারা টিচকারে মেরে বলল আরে মোহাম্মদ তোমার রব কি জানে না যে আমরা তোমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করছি সে কেন তোমাকে উত্তর দিতে সাহায্য করছে না আমরা ভালো করে জানি কে তোমাকে এই সব শিক্ষা দিচ্ছে তোমাকে তোমার এই কোরআন শেখাচ্ছে ইয়ামার এক লোক তার নাম আর রহমান আর আমরা সেই আর রহমানের কথায় কখনোই বিশ্বাস স্থাপন করবো না কোরাইশরা হঠাৎ করে আর রহমান নামক ব্যক্তির কল্প ফেদে বসে তাদের মাঝে একজন বলল যাও যাও গিয়ে আল্লাহর কন্যা ফেরেস্তাদের ইবাদত করো আরেকজন বলল আমরা তোমাকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আল্লাহ এবং তার ফেরেস্তাদেরকে আমাদের সামনে হাজির করছ দৃশ্যটা কল্পনা করা যাক সবাই মিলে রসুল্লাহকে উপহাস করছে ব্যঙ্গবিত্রুপ করছে খোঁচা মেরে মন্তব্য করছে তাকে টিটকারি দিচ্ছে তাকে যাচ্ছে তাই অপমান করছে অপমান করতে করতে সবাই তাকে রেখে এরপর চলে গেল কিন্তু সবাই চলে যাওয়ার পর তাদের মাঝের একজন ফিরে আসল তার নাম ছিল আবদুল্লাহ এবেন ওমাইয়া তার ফিরে আসা দেখে মনে হচ্ছিল যেন মোহাম্মদ সাল্লা আল্লাহামের জন্য তার খারাপ লাগছে হয়তো সে ক্ষমা চাইবে বা তাকে সান্ত্বনা দেবে সে নবীজির কাছে এসে বলল মোহাম্মদ তোমার কাছে তোমার লোকেরা সেরা সেরা প্রস্তাব পেশ করেছে আর তুমি তুমি তাদেরকে ফিরিয়ে দিয়েছ তোমাকে কোনো অলৌকিক ঘটনা দেখাতে বলল সেটাতেও তোমার আপত্তি তারপর বলা হলো তুমি যেন তাদের উপর আজাব নিয়ে আসো সেটাও তুমি পারলে না এবার আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না তুমি একটা মই নিয়ে আসো যেটা সরাসরি ওই আকাশ পর্যন্ত যায়, তুমি মই বেয়ে উপরে উঠবে আর আমি তোমাকে দেখব তারপর তুমি আল্লাহর কাছে পৌঁছে তাকে বলবে সে যেন তোমার ব্যাপারে প্রমাণস্বরূপ একটি পত্র লিখে দেয় সেখানে লেখা থাকবে তুমি তার নবী আর এর উপর থাকবে তার স্বাক্ষর এরপর চারজন ফেরেস্তা সেই পত্র সঙ্গে করে নিচে নেমে আসবে আর তারাও সাক্ষ্য দেবে যে তুমি আল্লাহর রসুল সত্যি কথা কি জানো তুমি যদি এত কিছু করেও ফেল আমার মনে হয় এরপরেও আমি তোমাকে বিশ্বাস করব এই ছিল রসুল সাল্লা আলাইস্লামের চারপাশের পরিবেশ এবং মানুষগুলোর অবস্থা ও তাদের মানসিকতা এই ধরনের লোকদের তিনি দাওয়া করেছিলেন কোনো সন্দেহ নেই কত কঠিন একটা মিশন ছিল তার এমন কিছু লোককে তিনি ইসলামের দিকে আহ্বান করেছিলেন যারা রীতিমতো অসভ্য আর মিথ্যক কিন্তু তবু তিনি হাল ছাড়েননি ইসলামের দিকে মানুষকে আহ্বান করেই গেছেন উপরের এই ঘটনাটির সাথে মিলে যায় এমন কিছু আয়াত আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন সোরাবণী ইসরায়েল এ কিনিয় 17. أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا 18. أو يكون لك بيت من زخرف أو ترقع في السماء ولن نؤمن لرقيك এবং তারা বলে আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত আপনি ভূ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে অতপর আপনি তার মধ্যে নির্ঝরণী সমূহ প্রবাহিত করে দেবেন অথবা আপনি যেমন বলে থাকেন তেমনি ভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন অথবা আল্লাহ ও ফেরিস্তাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন অথবা আপনার কোনো সোনার তৈরি গৃহ হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব বলুন পবিত্র মহান আমার পালন কর্তা আমি একজন মানব একজন রসুল বই আমি কে সুরাবণী ইসরায়েল আয়াত নব্বই থেকে তিরানব্বই এরকম আরো বেশ কিছু চ্যালেঞ্জের ঘটনা ঘটেছে যেগুলো আলবিদায় নিহায়াতে ইমাম উল্লেখ করেছেন দ্বিতীয় ঘটনাটি বর্ণনা করেছেন এবেন আব্বাস থেকে তিনি বলেন মক্কার অধিবাসীগণ রসুল উল্লাহ সাল্লামের নিকট অনুরোধ করেছিল তিনি যেন তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন এবং অন্যান্য পাহাড়গুলোকে তাদের নিকট থেকে দূরে সরিয়ে দেন যাতে তারা স্বাচ্ছন্দ্যে ক্ষেত ফসল উৎপাদন করতে পারে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে বলা হলো যে আপনি ইচ্ছা করলে তাদের এই অনুরোধের ব্যাপারে অপেক্ষা করতে পারেন আর ইচ্ছে করলে তাদের আবদারগুলো পুরনো করে দেখাতে পারেন তবে তখনও যদি তারা কুফরি করে তাহলে তারা নিশ্চয়ই তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে যেমন হয়েছে তাদের পূর্ববর্তী উন্মত তখন রসুল্লাহ সাল্লু আলহিম বললেন আমি বরং তাদের ব্যাপারে অপেক্ষা করব এ প্রসঙ্গ আল্লাহ তা ম মানুর্ ইহল ও চল মুহ ও সিলু বিল আয়া ই হুইফ পূর্ববর্তী গণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদকে উ দিয়েছিলাম অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি সুরাবরি ইসরায়েল আয়াত অনুসাট তৃতীয় ঘটনাটি ইহুদীদের সাথে সংশ্লিষ্ট কোরআসরা চাইছিল মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে এমন কোনো প্রশ্ন করে আটকে দিতে যা একজন শুধু নবীর পক্ষেই জানা সম্ভব এ কারণে তারা ইহুদিদের দ্বারস্থ হল এই ঘটনাটিও ইবেন আব্বাস বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন কোরাইশ বংশের লোকেরা নাজার এবেন হারিস এবং ওকবা এবেন আবি মায়দকে মদিনায় ইহুদীদের কাছে প্রেরণ করেছিল তারা তাদেরকে বলেছিল তোমরা দুইজন গিয়ে ইহুদি যাজকদের নিকট মোহাম্মদ সাল্লা আলাইস্লামের পরিচয় দেবে এবং তার সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করবে কারণ তারা প্রথম আসমানে কিতাব প্রাপ্ত সম্প্রদায় নবী রসুলগণ সম্পর্কে তাদের যেই জ্ঞান আছে তা আমাদের নেই ওরা দুজন যাত্রা করে এবং মদিনায় গিয়ে পৌঁছে রসুল সাল্লুসাল্লামের পরিচয় কার্যকলাপ এবং তার কতক বক্তব্য উল্লেখ করে তারা ইহুদি যাজকদের তার সত্য সত্য সম্পর্কে জিজ্ঞেস করে তারা দুজনে বলেছিল আপনারা তাওরাত কিতাবপ্রাপ্ত সম্প্রদায় আমরা আপনাদের নিকট এসেছি এই উদ্দেশ্যে যে আমাদের ওই লোকটি সম্পর্কে আপনারা আমাদেরকে প্রকৃত তথ্য জানাবেন ইহুদি যাজকগণ ওদেরকে বলল আমরা তোমাদেরকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছি। তোমরা তাকে গিয়ে এই বিষয় প্রশ্ন করবে তিনি যদি ওগুলোর ঠিক ঠিক উত্তর দিতে পারেন তবে তিনি নিশ্চয়ই রিসালাদ প্রাপ্ত নবী আর তা না পারলে নিশ্চয়ই সে মিথ্যাবাদী প্রতারক এরপর তার সম্পর্কে তোমরাই তোমাদের সিদ্ধান্ত নেবে প্রথমত তোমরা তাকে জিজ্ঞেস করবে সেই একদল যুবক সম্পর্কে যারা প্রথম যুগে হারিয়ে গিয়েছিল ওদের পরিণত কি হয়েছিল কারণ তাদেরকে কেন্দ্র করে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল দ্বিতীয়ত তাকে জিজ্ঞেস করবে সেই ব্যক্তি সম্পর্কে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল তার বৃত্তান্ত কি। তৃতীয়ত তাকে জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে রুহ কি? তিনি যদি এগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে পারেন তবে তিনি নিশ্চয়ই নবী তোমরা তার অনুসরণ করবে অন্যথায় সে একজন মিথ্যাবাদী তার সম্পর্কে তোমরা যা করতে চাও করো নজর ওকবা ফিরে এলো কোরাইশ সম্প্রদায়ের নিকটে তারা বলল হে কোরাই সম্প্রদায় আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মুহম্মদ সাল্লা স্পষ্ট মীমাংসা করে দেবে ইহুদি যাজকন আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে সেই বিষয়গুলো তারা ওদেরকে জানায় তখন কোরাইশের লোকেরা রসুল্লাহ সাল্লু আলাই নিকটে আসে এবং বলে হে মোহাম্মদ আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানাও দেখি ইহুদিদের নির্দেশিত বিষয়গুলো বলেন আপনারা যা জিজ্ঞেস করছেন সে সম্পর্কে জানাবো তিনি এদিকে একে পনেরো দিন অপেক্ষা করলেন কিন্তু ওই সম্পর্কে কোন ওহিনাজিল হল না হজরত জিপ্টাই্লাম আসলেন না মক্কার অধিবাসীরা খুশিতে আটখানা তারা বলছিল মোহাম্মদ আমাদেরকে পরের দিন উত্তর দেবার অঙ্গীকার করেছে অথচ পনের দিনের আমাদের প্রশ্নগুলো সম্পর্কে কোনো উত্তর দিচ্ছে না ওয়াহি বন্ধ থাকায় রসুল্লাহ সাল্লা দুশ্চিন্তা করে গেলেন মক্কাবাসীদের অব্যাহত ও তিরস্কার তাকে কষ্ট দিচ্ছিল অবশেষে সুরা কাহাফ নিয়ে জিবলিল আলাহিসাল্লাম এলেন মুশ্রিকদের আচরণে খুব্ধ ও অধৈর্য হয়ে ওঠায় রসুল্লাহ সাল্লু আল্লাস্লামের প্রতি সামান্য করা ভাষা এসেছে এই সুরায় এতে তাদের প্রশ্নকৃত যুবকের তথ্য এবং পৃথিবী প্রদক্ষিণকারী ব্যক্তির বর্ণা আছে অন্যত্র রুহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে বলুন রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটি এবং তোমাদেরকে সামান্যের কাছ থেকে শিখে আসা মুশ্রিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল গুহার অধিবাসী কাহাফের ব্যাপারে এ সম্পর্কিত কয়েকটি আয়াত আমরা উল্লেখ করছি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 হুম লি না হিসবিন আহসলিমিস বহু বিপ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 আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিষয়ক ছিল। যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন তো আ করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই অতপর আমি তাদেরকে পুনরুদ্ধৃত করি কথা জানার জন্য যে তুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতপর তারা বলল আমাদের পালন কর্তা আসমান ও জমিনের পালন কর্তা আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গরহিত কাজ হবে সুরা কাহাফ আয়াত নয় থেকে চোদ্দ ইহুদিদের কাছ থেকে শিখে আসা মুশ্রিকদের তৃতীয় প্রশ্ন ছিল জুলকান্নাইনকে নিয়ে এর উত্তরও আল্লাহ দিয়েছেন একই সুরায় জুলকার প্রসঙ্গে আল্লাহ তালা বলেন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 হত ইমি বংসিজদরু বুফি আইনি হিথিউজদ কৌম উল্ল وَإِمَّا أَن ফি فِيهِمْ উস মম رَبِّهِ সৌ عَذَابًا বুহ সু مَنْ ইল وَعَمِلَ صَالِحًا فَلَهُ আল ফলিহ ফল হু যুষ্হু মি অমৃয়ুস্রো তারা আপনাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব নিঃসন্দেহে আমরা তাকে দেশে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রত্যেক বিষয়ের অনুপ্রবেশ ক্ষমতা কাজেই তিনি এক পথ অনুসরণ করলেন পরে যখন তিনি সূর্য অস্ত যাবার স্থানে পৌঁছলেন তিনি এটিকে দেখতে পেলেন এক কালো জলাশয়ে অস্তগমন করছে আর তার কাছে পেলেন এক অধিবাসী আমরা বললাম হে জুলকার নাইন তুমি শাস্তি দিতে পারো অথবা এদের সদয়ভাবে গ্রহণ করতে তিনি বললেন। যে কেউ অন্যায় করবে আমরা অচিরেই তাকে শাস্তি দেব তারপর তাকে ফিরিয়ে আনবো তার প্রভুর কাছে তখন তিনি তাকে শাস্তি দেবেন কঠোর শাস্তিতে আর যে কেউ বিশ্বাস করবে ও সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তার প্রতি আমাদের আচরণে মোলায়েম কথা বলবো। কাহাফ সুরাক্কাহাফ আিরাশি থেকে অষ্টআশি এই ঘটনা থেকে দেখা যাচ্ছে ইহুদিদের তিনটি প্রশ্নের মধ্যে দুটোর উত্তর দেয়া হয়েছে আর আরেকটি প্রশ্নের উত্তর না দেওয়ার মাধ্যমেই সেটির উত্তর দেয়া হয়েছে কারণ সেটি ছিল রুহ সম্পর্কিত প্রশ্ন আর রুহের জ্ঞান হল গায়বের জ্ঞান এ ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই এভাবে কোরাইশদের প্রতিটি চ্যালেঞ্জ কার্যত অকার্যকর হয়ে পড়ল এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো তা হল ইহুদীদের মানসিকতা তারা ভাবছিল এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তিনি হবেন সত্য সত্যনবী প্রশ্ন হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিতে পারায় কি নবী হবার সত্যতা প্রমাণ করে অথচ ইহুদিরা নবী হিসেবে মানে। আর মুসা আল্লাহামের কাছে এমন জ্ঞান ছিল না যা খিজির কাছে ছিল কিন্তু এই জ্ঞান না থাকার কারণে মিথ্যা নবী হয়ে যাননি যদিও ইহুদিদের প্রশ্নগুলোর সবকটের যথাযথ উত্তর দেয়া হয়েছিল আমাদের মনে রাখতে হবে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর আল্লাহ রসুলসাল্লাহ আলহিম ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে দিয়েছিলেন এর বেশি নয় এ পর্যায়ে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হল হিংসা বিদ্বেষ হিংসার কথা বলতে প্রথমে চলে আসে কোরাইসের বিখ্যাত নেতা ওয়ালিদিন নাম রসুল্লা সাল্ল আলি ওয়াসাল্লামের নবওয়াত প্রাপ্তির বিষয়টি তার কোনোভাবেই সহ্য হচ্ছিল না সে বলেছিল আল্লাহ যদি কাউকে নবী বানাতেই চান তাহলে আমাকে কেন নবী হিসেবে বাছাই করা হলো না আমি জ্ঞানীগুনী লোক বয়সেও মুহাম্মদের চাইতে বড় একই সুরে কথা বলেছিল তায়েফের আরেক লোক হিজাজ অঞ্চলের সবচেয়ে প্রখ্যাত এলাকা এই দুটাই মক্কা আর তায়েফ আল্লা সুবাহ সুরাজ জুখরুফে তাদের এ কথা উল্লেখ করেছেন আর তারা বলে এই কোরআন কেন দুই জনপদের মধ্যে কোনো এক প্রভাবশালী ব্যক্তির উপর অবতীর্ণ হল না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 তুমি কবে আমাদের দেবতাদের গালি দেওয়া বন্ধ করবে তুমি যদি চাও আমরা তোমার মিশন সম্পন্ন করার ব্যাপারে সাক্ষ্য দেই তবে আমরা তোমার জন্য সে সাক্ষ্য দিয়ে দেব আর আমি যদি জানতাম যে তুমি সত্য বলছ তাহলে তো কবেই তোমাকে অনুসরণ করতাম আবুজাহের এই উত্তর শোনার পর মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম সেখান থেকে চলে যান এরপর সে আমার দিকে ফিরে বলে মুহিরা আমি জানি মোহাম্মদ সত্যি কথায় বলছে কিন্তু কি যেন একটা আমাকে আটকে রেখেছে কোসায় লোকেরা যখন বললো আমরা আন্না দোয়ার কর্তৃত্ব চাই আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম তারা বলল আমরা হিজাবার মালিকানা চাই সেটাও দিয়ে দিলাম তারা বলল আমরা আন্দেলবার বা যুদ্ধের পতাকার দায়িত্ব চাই সেটাও দিলাম এরপর তারা রিফাদা আর সিকায় দায়িত্ব নিতে চাইল হজ যাত্রীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা আমরা দাও তাদেরকে করতে দিলাম এবার যখন আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় সমানে সমানে চলে এসেছি এখন তারা বলছে আমাদের মাঝে একজন নদী আছেন আমরা এর সাথে কিভাবে প্রতিযোগিতা করব আল্লাহর কসম আমরা কোনোদিনও তাকে মেনে নেব না নবুয়তের এই পুরো বিষয়টি আবু জাহেলের কাছে নিছক পারিবারিক ক্ষমতার দ্বন্দ্ব দুই পরিবারে প্রতিযোগিতা চলছে কার হাতে ক্ষমতা যাবে সেটাই আবু জাহেলের মূল চিন্তা কিন্তু সে বুঝতে পারছিল আর সবকিছুতে টেক্কা দিতে পারলেও নবুয়তের ব্যাপারে আল্লাহ রসুলসাল্লা সাল্লামকে টেক্কা দেয়া সম্ভব নয় তাই সে ঠিক করল কিছুতেই নবিজের পরিবারকে চিততে দেয়া যাবে না নবীজির পরিবার এই একটি দিকে তার পরিবার থেকে অনেক এগিয়ে আছে এটা সে কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না তার মনে হিংসা ঘৃণা বিদ্বেষ বি আর এটাই আবু জাহেলের ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায় কোরআনে পূর্ববর্তী নবীদের কাহিনীতেও ঘুরে ফিরে একটা কঠিন বাস্তবতা স্পষ্টভাবে প্রতীয়মান হয় সমাজের ক্ষমতাধর লোকেরাই নবীরাসুলদের ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা করে কেন না, এক আল্লাহ সামনে আত্মসমর্পণ করতে গিয়ে তারা তাদের ক্ষমতার আসন হাতছাড়া করতে চায় না এরপর আসে কোরআন নিষিদ্ধকরণ ইসলামে দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য মক্কায় প্রকাশ্যে কোরআন পাঠ নিষিদ্ধ করে দেয়া হয় কারণ যখনই কোরআন কারো সামনে পাঠ করা হতো সে তন্ময় হয়ে শুনত কোরআনের প্রভাব ছিল প্রচন্ড কি শত্রুরাও কান লাগিয়ে শুধুমাত্র কোরআন শুনে মুসলিম হয়েছে কোরআন নিষিদ্ধ করার যখনই আল্লাহুল সাল্লাম কার সামনে কোরআন পড়তেন কোরাইশরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত যেন লোকে কোরআন শুনতে না পায় তাদের চিৎকার চেঁচামেচিকে ছাপিয়ে যাওয়ার জন্য নবীজি আরো জোরে কোরআন পড়তে চাইতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ বলেন বলুন আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে যে নামে আহ্বান করো কেন সব সুন্দর নাম তারই আপনি নিজের নামাজ আদায়কালে সর্বচ্চ গ্রাসে না এবং না। দুয়ের মধ্যে মধ্যম নিঃশব্দ অবলম্বন করুন সুরাবণী ইসরায়েল আয়াত একশো দশ কোরাইশা কোরআন নিষিদ্ধ করেছিল সত্যি কিন্তু সাহাবিরাও কম জান না আবুবকর এবং আবদুল্লাহিন মাসুদ রাজিয়াল আনহুমা এই দুইজন সাহাবি এই নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে কোরআন পড়েছিলেন এবং এজন্য তাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছিল সেখানে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ সবশেষে আমরা উত্া ইবিন রাবিয়ার একটি ঘটনা দিয়ে আজকের পর্ব শেষ করছি উৎবা ইবিন রাবিয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলাই কাজিন সে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের গোত্র বনু হাসিমের লোক কুরাইশদের মধ্যে বিচক্ষণ এবং জ্ঞানী যদি কেউ থেকে থাকে তার মধ্যে একজন হল উতবা কোরাইশ নেতৃবৃন্দের প্রায় সবার মাঝে তীব্র ইসলাম বিদ্বেষ থাকলেও ততটা উৎপাদন ছিল না তার মধ্যে কিছুটা ছিল তাইফের ঘটনা আলোচনায় তার নাম আবারও আসবে আর হ্যাঁ সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে বদরের ময়দানে কোরাইশদের যুদ্ধ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত সে নিজেও অংশ নেয় এবং মারা যায় যাই হোক একবার কোরাইশের লোকেরা একত্র হয়ে ঠিক করলো। চল এমন একজনকে খুঁজে বের করি যে জাদু আর কবিতা রচনায় পারদর্শী সে আমাদের হয়ে মুহাম্মাদের সাথে মোকাবেলা করবে তখন উত্পা বিন রাবিয়াকে পাঠানোর সিদ্ধান্ত নিল উত্পা বিন রাবিয়া বেশ চতুর লোক কথার মার প্যাঁচে সে ছিল সিদ্ধ হস্ত উত্বা নবিজির কাছে গিয়ে প্রশ্ন করল আচ্ছা মোহাম্মদ বলতো কে উত্তম তুমি নাকি আব্দুল মুক্তালিব খুবই চতুরতা প্রশ্ন তৎকালীন আরব সমাজে মৃত পূর্বপুরুষদের অত্যাধিক সম্মান করা হতো আর রসুল্লা সাল্লা পরিবারকে সমগ্র মক্কার লোক সম্ভ্রমের নজরে দেখত আব্দুল মুতালিব বা তার মতো মানুষের বিপক্ষে কথা বলবে এমন সাহস কারো ছিল না আমরা আগেই বলেছি সেই সমাজে পূর্বপুরুষদের হেয় করে কথা বলাটাই ছিল এক ধরনের অপরাধ তাই উত্বা যখন নবীজিকে তার বাবা আবদুল্লাহ এবং দাদা আব্দুল মুতালিবের কথা জিজ্ঞেস করলো নবীজি চুপ করে রইলেন সুযোগ পেয়ে উত্বা বলে উঠল দেখো তুমি যদি বলো এই মানুষগুলো তোমার চেয়ে উত্তম তাহলে শুনে রাখো যে দেবদেবীদের নামে তুমি বাজে বকছ ওরাও তো তাদেরই উপাসনা করত আর তুমি যদি নিজেকে তাদের চেয়ে ভালো মনে করো তাহলে তোমার কি বক্তব্য আছে পেশ করো আমরাও শুনি তোমার কি বলার আছে তবে আল্লাহর কসম তোমার চেয়ে বড় মূর্খ আমরা জন্মেও দেখিনি যে কিনা নিজের আপন জাতির এত ক্ষতি করে তুমি আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছো দ্বন্দ্ব বাড়াচ্ছ আমাদের ধর্ম নিয়ে বিদ্রুপ করছ তোমার জন্য আমরা আরবদের চোখে ছোট হয়ে গিয়েছি লোকের মুখে মুখে রোটে বেড়াচ্ছে কুরাইসদের মাঝে নাকি জাদুকর আছে অদ্ভুত ব্যাপার হল কুরাইসদের মাঝে জাদুকর আছে এই গুজব সৃষ্টির জন্য দায়ী করছে অথচ এই গুজব শুরুতে কুরাইশরাই রটায় তারাই মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে জাদুকর ডাকতে শুরু করে কিন্তু পরবর্তীতে তাদের নিজেদের কাজে নিজেরাই লজ্জায় পড়ে যায় উত্বা বলে ख मैंभवतीहम्मद सलाम दायी एर उ प्रस्ताव दिल मुहम्मद सल्लाम के उच्च मर्जा धन सम्पद तैयार तर उदेश नबीजी सल्लम के लोभ देखिए আপস সমঝোতার মাধ্যমে ইসলামকে পঙ্গ ও নিষ্ক্রিয় করে দেওয়া এখানে লক্ষণীয় ব্যাপার হল রসলুল্লাহ সাল্লাহাম এসব বকবাকা নেই মন দিয়ে শুনেছেন কথার মাঝখানে তাকে একবারও বাধা দেননি কেন না কেননা রসল সালাম ছিলেন একজন উৎকৃষ্ট শ্রোতা আর তাই উতবার কথাগুলো অর্থহীন হলেও তিনি শান্তভাবে তার সব কথা শুনে গেলেন উত্বা এক সময় থামল তারপর রসুল্লাহ সাল্লা মৃদু মৃদুস্বরে তাকে জিজ্ঞেস করলেন উত্বা उत्पाष रसुल्लम उत्पार जवाब ना बर कुर आरा शुरू थे, थे आयात पाठ करते थल पर एक িতবুফুসি লি কৌমীল বেশীনী لا সুমলস ওকলু কলু বুনি অখিচিমি চৌন ইলি ওজনি নক ওজনি নকূমি বৈনি নৈনি কে যব সামল ইন্দন আলু উল ইম অনবশরুম মিষ্ণুকুমুহ ইম ইলহুকু ইহুদু ফস্তিমো ইলি অস্ত ফি ওইলু মুশ্রি কী ল কত বিল অতিহু কফিও ইদীন আসলিহ তিলহুম অজোন্মন্য উল্ল ইন কুমল তক ফুরবি খি নিহ রী ও জালফি হম সৌকি হর কফি হদ্দর ফি হত হ কদ্দরফি হা মিল্লিস তুম ইসম ই দুখানো সকাল হলি অর্দিয় পানউর সকাল অর্দিয় পৌয়ন অ্যুরহ কো ই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 অতএব আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি বলুন আমিও তোমাদের মতোই মানুষ আমার প্রতি ওহি আসে যে তোমাদের মা একমাত্র মা বুধ অতএব তার দিকে সোজা হয়ে থাকো, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর মুশ্রিকদের জন্য রয়েছে দুর্ভোগ যারা জাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার বলুন তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির কর তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা তিনি পৃথিবীতে উপর বিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় বা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম অতপর তিনি আকাশমন্ডলীকে দুদিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুরা ফসিলাত আয়াত এক থেকে বারো রসুল্লাহ সাল্লাসাল্লাম তিলাবাত করতেই থাকলেন করতেই থাকলেন যখনই তেরো নম্বর আয়াতে এলেন যেখানে আল্লাহ বলেছেন অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আজাব সম্পর্কে আদ ও সামদের আজাবের মতো এই আয় একটি পাঠ করবা মাত্র উৎপা হাত বাড়িয়ে রসুল্লাহ সাল্লু আল্লাহামের মুখে চাপা দিয়ে বলল আমাদের সম্পর্কের কসম লাগে থাম তুমি থাম এই আয়াতে কাফেরদেরকে তাদের অপরাধের জন্য শাস্তির হুমকি দেওয়া হচ্ছিল আর উত্বা মনে মনে ঠিকই জানত যে মুহাম্মদ সাল্লাসাল্লাম সত্যবাদী তিনি যা উচ্চারণ করবেন তার প্রতিটি বর্ণ অক্ষরে অক্ষরে ফলবে সে মরিয়া হয়ে গিয়েছিল আর বলেছিল আমাদের সম্পর্কের দোহাই লাগে থামো প্লিজ তুমি থাম উত্বা চলে এলো, কোরাই লোকেদের কাছে গিয়ে বলল মোহাম্মদ যখন কোরআন পড়তে শুরু করল সে কি বলছিল আমি আগামাথা কিছুই বুঝতে পারিনি শুধু একটা ব্যাপার বুঝেছি আদ ও সামুদ জাতির উপর যেমন আজাব এসেছিল আমাদের ওপরও তেমন আজাব আসবে এমনটাই সে হুমকি দিয়েছে কোরাইশের লোকেরা বলল দূর হও, সে তোমার সাথে স্পষ্ট আরবী ভাষায় কথা বলল আর তুমি তার কথা বুঝতে পারলে না উৎপা উত্তর দিল আল্লাহ নামে শপথ করে বলছি আমি তার কথা কিচ্ছু বুঝতে পারছিলাম না এভিনী শাহের বর্ণনায় উৎপা ফিরে এসে বলে আল্লাহর কসম মোহাম্মদ আমাকে যে কথাগুলো শোনাল এমন কথা আমি জীবনে কখনো শুনিনি এটা কবিতা নয় জাদুও নয় ভবিষ্যৎবাণীও নয় কোরআসরা তোমরা আমার কথা শোনো এই লোক আর তার আহ্বানের মাঝে বাধা হয়ে দাঁড়িও না তাকে তার মতো ছেড়ে দাও সে যেসব কথা বলছে একদিন সেগুলো সত্য হবে আরবরা যদি তাকে পরাজিত করে তাহলে তো হলই আমাদের কিছু করা লাগল না আর যদি সে আরবের উপর বিজয় হয় তাহলে তার রাজ্যই তোমাদের রাজ্য তার মর্যাদাই তোমাদের মর্যাদা তোমরা হবে সবার ওপরে কোরাইশরা প্রচণ্ড বিরক্ত হয়ে বলল ধূর এই লোকের জাদু তোমার ওপর পেয়ে বসেছে উৎপা বলল আমি যা ভালো মনে করি বললাম তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। উৎপার এই ঘটনা থেকে কিছু শিক্ষা আলোচনা করা যায়। এক রসুল্লা সাল্লাম এক এক পরিস্থিতিতে এক একভাবে মোকাবেলা করেছেন অনেক সময় তিনি সরাসরি কোরআনের আয়াত দিয়ে মানুষের কথার জবাব দিয়েছেন এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে দাওয়া দেওয়ার সময় কোরআনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা একটা উত্তম পদ্ধতি কেননা আল্লাহ জলের কথাই উত্তম দাওয়াত দুই রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম তার মূল লক্ষ্যে স্থির ছিলেন গৌণ বিষয়ে উত্তর দিয়ে দাওয়ার মৌলিক ও আসল উদ্দেশ্য থেকে সরে যাননি তিনি সেরা নাকি তার দাদা সেরা এই প্রশ্নের উত্তর দিতে গেলে উতবা আর তার কোনো কথাই শুনত না এখানে কে সেরা মুখ্য নয় মুখ্য হচ্ছে তাও হেদ বা একত্ববাদ, তাই এর প্রশ্ন সাল্লা আলাইসাল্লাম এড়িয়ে গেছেন আমাদের সময়ও আমরা প্রায় দেখি স্পর্শকাতর প্রশ্নের উত্তরে সময় দিতে গিয়ে অনেক দায়ী তার মূল লক্ষ্য থেকে দূরে সরে যান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ক্ষেত্রে সেটা হয়নি গৌণ এবং কম গুরুত্বপূর্ণ বিষয় তিনি সাইড ট্র্যাক করে মূল বিষয়কে কোরআনের মাধ্যমে এমনভাবে এনেছেন যে উৎপাই চলে যেতে বাধ্য হল তার মূল মেসেজ ছিল একটাই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে তিনি হলেন বিশ্বজগতের সৃষ্টিকর্তা তিনি হলেন ইবাদতের একমাত্র সত্তা যে জাতি তাকে অমান্য করেছে তারা ধ্বংস হয়ে গেছে ক্রাইশরা যদি আল্লাহ রসুলকে অস্বীকার করে তবে তাদের কপালেও একই পরিণতি জুটবে উতবার এই ঘটনার পরে অফার দেয়। সত্যি বলতে যা কিছু অফার করতে পারে তার সবটাই নারী এর বেশি থেকে অফার করার কিছু নেই কারণ এগুলোই হচ্ছে দুনিয়ার জান্নাত কিন্তু একজন মুমিনকে জান্নাত অফার করেন একমাত্র আল্লাহ আর কেউ সেটা করতে পারে না রসুল্লাহ সাল্লাইসাল্লাম দৃঢ়ভাবে তাদের সমস্ত অফার ফিরিয়ে দিলেন বললেন তোমাদের কাছে আমি কিছুই চাই না আমি তোমাদের কাছে এমন কিছু নিয়ে আসিনি যেটার মাধ্যমে আমি তোমাদের কাছে টাকা পয়সা প্রতিপত্তি বা ক্ষমতা চাইব আল্লাহ আমাকে একজন রসুল করে পাঠিয়েছেন তিনি আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন আমাকে আদেশ করেছেন একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হতে আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়েছি তোমাদের আন্তরিক নাসিহা দিয়েছি আমি যে বার্তা নিয়ে এসেছি তা যদি তোমরা মেনে নাও তবে দুনিয়া ও আখিরাতে তোমরা তোমাদের অংশ পাবে আর যদি মেনে না নাও তবে আমি আল্লাহর আদেশ আসা পর্যন্ত আল্লাহ এরপর আল্লাহ আমার আর তোমাদের মাঝে করবেন কুরাই এক পর্যায়ে চরম হতাশ হয়ে গেল সাল্লা সাল্লামের দৃঢ়তায় তারা কোনোভাবেই ফাটল ধরাতে পারছিল না না ভয় দেখিয়ে না লোভ দেখিয়ে এই ঘটনার পর তারা শেষ পর্যন্ত আপোষ করতে চাইল তারা নবীজির রবে উপাসনা করবে আর নবীজি তাদের যে ঘটনা আমরা গত পর্বে আলোচনা করেছি আল্লা রসুল সাল্লা একটা কথা বারবার স্পষ্ট করে তাদের বুঝিয়ে দিয়েছিলেন সত্যের পথ একটাই সবাইকে সেই পথেই হাঁটতে হবে এখানে মিডল গ্রাউন্ড বলে কিছু নেই সেদিনের কোরাইশরা প্রস্তাব দিয়েছিল যেন তাদের রবকে নবীজি উপাসনা করেন আর আজকের দিনের মুনাফিকরা বলে দিন আল্লাহর দেশ সবার আমাদের বুঝতে হবে আল্লাহর দিনে কোনো কাঠ ছাট নেই আদর্শের প্রতিগত্য থাকা চলবে না সর্বশেষ যে অনুরোধটি করেছিল সেটি হল রসুল্লাহ সাল্লাই যেন সেই আয়াতগুলো বাদ দেন যেগুলো তাদের দেবতাদের অবজ্ঞা করে আল্লাহ তখন কোরআনে আয়াত নাসিল করেন তু বই নী নল অর্জুনল কু আনবৈরিহ উদ উলময় উবদি ল হিল কিন আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন সেই সমস্ত লোক বলে যাদের আশা নেই আমার সাক্ষাতের নিয়ে এসো কোনো কোরআন এটি ছাড়া অথবা একে পরিবর্তন করে দাও তাহলে বলে দাও একে নিজের পক্ষ থেকে পরিবর্তন করা আমার কাজ নয় আমি সেই নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে আমি যদি সিও পরওয়ার দেগারের নাফরমানি করি তবে কঠিন দিবসের আজাবের ভয় করি সুরা ইউনুস আয়াত পনেরো কোরাইশদের দাবি দেওয়া কমতে কমতে এই পর্যন্ত এসে ঠেকল তাদের শক্তি ছিল সত্যি কিন্তু আসলে ছিল তারা অসহায় এই কাহিনীগুলো থেকে আমাদের বর্তমান সময়ের আলিম ও দায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে তা হল ইসলামের শিক্ষার ব্যাপারে কোনো আপোষ করা উচিত না যদি কোনো ছোট ব্যাপারও হয় তাও না আলিম বা ইসলামের দায়ীদের এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে কারণ ইসলামের শত্রুরা এখন অনেক স্মার্ট হয়ে গেছে তারা এমন সব জিনিস নিয়ে পরোক্ষভাবে আমাদের কাছে হাজির হয় তা আমাদের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে এবং ইসলামের খেদমতে নিয়োজিত বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বগণ এই ফাঁদে পড়ে আসল দাওয়ার পথ থেকে বিচ্যুত হয় মধ্যপ্রাচ্যের এক লোক নাম রিচার্ড বি মিশেও যিনি কিনা পশ্চিমা মতাদর্শ ধারণ করেন একটা রিপোর্ট তৈরি করেছিলেন কিভাবে ইসলামিক আন্দোলনকে দুর্বল করে দেয়া যায় এই রিপোর্টে একটা সাজেশন ছিল আলেম এবং দায়ীদের অনেক উচ্চ বেতনে কোনো চাকরিতে নিয়োজিত করা যাতে তারা জনতা থেকে দূরে থাকে এবং এমন সব ইসলামিক কাজের সাথে অতি ব্যস্ত রাখা যার তেমন কোনো প্রভাব আমাদের জীবনে নেই আর একটা সাজেশন ছিল মুসলিম কোনো দেশের মুসলিম ব্যবসায়ীদের সাথে লোভনীয় পার্টনারশিপের কোনো চুক্তিতে ইনভলভ হওয়া যাতে অনেক মুনাফা আছে এবং এমন সব প্রজেক্টে কাজ করা যা দিন শেষে ইসলামের শত্রুদের লাভ লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুটো সাজেশনেই পরক্ষভাবে ইসলামের সাথে আপোষ করার ব্যাপারটা আছে। যা আপাত দৃষ্টিতে বোঝা যায় না আমরা যদি মুসলিম বিশ্বের দিকে একটু ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে উল্লিখিত যেসব সাজেশন প্ল্যানের কথা বলা হয়েছে সেগুলো খুব ভালোভাবেই পরিচালিত হচ্ছে এবং আমরা তা ধরতে পারছি না ইনালি রিউন وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس ميديا ونوانا پوجكشن پر کے جانتے وزید کرون www.raindropsmedia.org اثبا facebook page www.facebook.com slash raindrops media اثبا www.youtube.com slash raindropsmedia.org 2 0 1 5